وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الحَبْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ والصلاة والسلام على الشرخ الأنبياء والسيد المرسلين ঘটনা ঘটে যায় আল্লাহ তালা পৃথিবীর মধ্যে এমন একজন মানুষকে পাঠাবেন যিনি হচ্ছেন রহমত আল্লিন তার আগমনের পূর্বে পৃথিবী কেমন অন্ধকারচ্ছন্ন ছিল তার আলোচনা আমরা শুনেছি এবং পৃথিবীকে কে তিনি তৈরি করছেন রেডি করছেন প্রিপেয়ার করছেন নবী আখেরিনকে কিভাবে পৃথিবী গ্রহণ করবে কিছু বিশেষ করে কোরআজের মধ্যে আরবদের মধ্যে কিছু ঘটনা ঘটে যা পরবর্তী পর্যায়ে যেন তাদেরকে এই নবীর নব প্রতি বিশ্বাস করতে উদ্বুদ্ধ করে করে আর এটাই পৃথিবীতে যখন অন্তকার বেশি ঘনিয়ে আসে তখনই আল্লাহ রহমতের ব্যবস্থা করেন রাত্র যত গভীর হয় সূর্য দয়ের সময় তত কাছে চলে আসে এটাই ইন্নামা আল ওসরে ইউসরা কঠিন বিপদের পরেই আল্লাহ তালা আসারি নিয়ে আসেন পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তালা সেজন্যই কিছু ঘটনা ঘটালেন ওনার জন্মের আগে অন্যতম একটি ঘটনা হচ্ছে জমজমের ঘটনা জমজম তো হজরত ইসমাইল আল ইসলাম তাঁর মা হাজের আলহাম এর উপলক্ষে কিভাবে সৃষ্টি হয়েছে আল্লাহ তালা নিয়ে এসেছেন জিবর ইসলামকে দিয়ে পাঠিয়ে আল্লাহর কুদরতে মরুভূমির মধ্যে পানির এক ফোয়ারা আল্লাহ তাল্লাহ খুলে দিয়েছেন যেটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে কিন্তু এক পর্যায়ে নবী করিম সাল্লা জন্মের বেশ আগে আব্দুল মতো আরো অনেক আগে ওনার দাদা তো আব্দুল মোতালিম তার জমানার বেশ আগে আরবদের মধ্যে ঘর আবাদ এবং এর নেতৃত্ব নেওয়া নিয়ে বিরাট এক যুদ্ধ হয়ে যায় এই যুদ্ধে জুরহুম কবিলা ছিল তখন এই ঘরের কেয়ারটেকার খাদেমুল হারামেনের শরিফানি ছিল তারা খেদমত করত। তাদের সঙ্গে করাই আরেকটি গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয় বেশ লম্বা সংঘর্ষের পরে যখন জুহম কবিরা লোকেরা দেখলো তারা পরাজিত হতে যাচ্ছে তখন তারা চিন্তা করল আগ্রাসী শক্তি যারা এসেছে দখলদার তাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতে তারা জমজম কুয়ার মধ্যে এমন কিছু ময়লা আবর্জনা সব ফেলে দিয়ে মাটি দিয়ে ভর্তি করে এই কুয়াটাকে নষ্ট করে চলে গেল গভীরভাবে তারা প্ল্যান করে এই কাজটা করেছে এবং দীর্ঘদিন জমজ পানি থেকে পৃথিবীর মানুষ বঞ্চিত ছিল একদম নষ্ট হয়ে গেছে এটা আল্লাহ তালারি ফা যখন এভাবে তারা প্রচন্ড প্রচুর পরিমাণ মাটি পাথর আয় ময়লা আবর্জনা কি খুব খারাপ খারাপ জিনিস ওখানে ফেলে দিয়েছে কোনো সময় কোন কোন লোক যখন দুশ্মনী করে তুই যখন আমি যখন খেতে পারবি না তোকেও খেতে দিব না এরকম ভাব আর কি তো বহুদিন আর এই মক্কা লোকেরা পেল না পরবর্তী পর্যায়ে জমদমের পানি আর আব্দুল মোতালি দাদা ওনার জমানায় আল্লাহ তালা জমদমের দরওয়াজা পুনরায় খুলে দিলেন কিভাবে খুললেন কিভাবে আবিষ্কার হলো আবার এ ব্যাপারে আলী রাজি আল্লাহ আনহু যিনি মোতালেবের নাতি আবু তালেবের ছেলে উনি আব্দুল মোতালেব থেকে একটি গল্প করেছেন আব্দুল মোত্তালেব তার নাতি আলী রাজি আনুর কাছে বর্ণনা করলেন তো উনি বলেন যে আমাকে ছোট বয়সে আমার দাদা গল্প করেছিলেন কিভাবে জন্দের কূপ ওনার হাতে পুনরায় আবিষ্কার হলো আব্দুল মোতালিব তিনি ঘুমিয়ে আছেন ইন্নি ল আমি ঘুমন্ত অবস্থায় আছি ফিল হেজের এবং ওই মাকাম ইব্রাহিমের পাশেই কাবার ওখানে আমি শুয়ে আছি এক সময় আতানি এবং সব অবস্থা আমার ঘুমে এসেছে আমি দেখি যে আমার কাছে কেউ একজন আসলো আমি ঘুমের মধ্যে আছি ফকল আলী অ আমাকে বলল যে খোঁড়ো ভালো একটা তাই বাহ ভালো কুয়া ভালো জিনিস ওটা করো। খুঁড়ি বের করু আমি বললাম কি ভালো জিনিস কি ভালো কুয়া কোনটা ভালো কোনটার কথা বলছেন অতবার তিনি চলে গেলেন যিনি আমাকে ফার্দার কিছু বললেন না তিনি এভাবে এই দিনের স্বপ্ন শেষ পরের দিন আবার আমি শুয়ে আছি একই জায়গায় এখন আমাকে বললো যে আপনি নেকির কাজ যেটার মধ্যে নেকি জিনিস আছে কল্যাণের জিনিস আছে এটা খোড়েন আমি বললাম কোথায় কি খড়বো কোন জায়গায় আর কিছু না চলে গেলো স্বপ্নটা আবার থার্ড ডে পরের দিন আবার ঘুমিয়েছি একই খবর খবরিল মাদনুনা এই যে মাদনু নাকি খোড়েন যেটাকে অনেক কষ্ট করে মানুষ হেফাজত করে দেয় না কারো কাছে খুব সংরক্ষণ করে এমন জিনিসটাকে খুঁড়েন বের করেন প্রশ্ন করলাম আবার চলে গেল এরপরে পরের দিন আবার আমি ঘুমিয়েছি তখন তিন দিন পরে এই দিনের স্বপ্নে বলা হচ্ছে জম জম খুঁড়ে বের করেন কলতু অমা জমজম তখন তারা এই কয়েক শতাব্দের আগের ঘটনা তো তারা জমজম ভুলেই গেছে না ওই যে খুলেছে আব্দুল মত এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাস কি বলে একদিনের জন্য জমজম পানি বন্ধ হয়েছে গলা তু এই পানি কোনো দিন দোষ যুক্ত হবে না এই পানি কোনো সময় ক্ষতিকর হবে না মাঝে মধ্যে গত প্রায় বছর বিশেষ আগে পেয়েছিলাম দমদম পানি ব্যাপারে নাকি রিসার্চ করে করে বললো যে এর মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেশি ক্ষতিকর ইত্যাদি নন দের পক্ষ থেকে এটা রিসার্চ বের হলো খুব কিছুদিন এটা নিয়ে একটু লেখালেখি জাতীয় কিছু হলো কিন্তু পরে আবার দেখা থেমে গেল ওলা এটা কখনো ক্ষতিকর হবে না এর মধ্যে কোন দোষ পাওয়া যাবে না। এটা এই বড় হাজিরা বিশাল হাজিদের যে নাম্বার সবাইকে খাওয়ানো যাবে এত হাজি যা আসবে সবাই খেতে পারবে খেতে পারে কিনা এখন তো কয়েক মিলিয়নও হয় তারপরে কোন হাজি বলেছে না হারিয়ে যাও যখন কুয়ার পানি পেলাম না শেষ হয়ে গেছে খুঁজলে তুমি পাবে ওই জায়গায় খুঁজলে পাবে এখন এই যে এর মধ্যে কোন ক্ষতিকর জিনিস নাই ক্ষতিকর জিনিস নাই বরঞ্চ তার ক্ষতিকর জিনিস না থাকলে কি আছে তার মধ্যে উপকার আছে জমজমের পানির কি উপকার আছে সংক্ষিপ্ত ওই আসে নাই স্বপ্নে একটুখানি ওনাকে ইঙ্গিত দেওয়া হয়েছে মাত্র কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া জমজমের পানির অপূর্ব যে উপকার আছে এর যে উপকারের সমাহার আছে তিনি খবর দিয়েছেন একটি হাজি এসেছে ইন্মের পাবির অত্যন্ত বরকতময় বরকতওয়ালা পানি বারাকা কারো লাগলে এটা ক্ষুদা মিটিয়ে দেয় খাবার না থাকলে জমজমের পানি খেলেও মানুষ থাকতে পারবে এর মধ্যে এই পরিমাণ নিউট্রিশন আছে যে খাবারের অভাবে যে মানুষের কষ্ট হয় দুর্ভিক্ষ বা ক্ষুদায় মানুষের অপুষ্টি হতে পারে জমজমের পানি সেটাকে কাবার করে ফেলবে আর সেফা উৎসক মানুষের কোন রোগ ব্যাধি হয়ে গেলে জমজমের পানি তারও উপকার করবে ঔষধের মতো কাজ করবে আর চাহিহে তিনি বলেছেন আর এর ব্যাখ্যা দিয়েছেন মা উজাম জম আগের হাদিসটি এসেছে সহিমে পরে হাদিসটি আসছে আব্বাস নবী করিম সাল বর্ণনা করেছেন মা উজাম জমিমা সুরেবালাহ জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয় কি কি উদ্দেশ্যগুলো হতে পারে আপনি ধনী হবেন সে নিয়ে তো পানি ধনী হবেন ওই রকম না ইন শারিফ তাহা আসবা আকাল ক্ষুদা লেগেছে তাহলে খুদার খাবার কিছু নাই যে ক্ষুধা নিবৃত্তি হওয়ার জন্য ক্ষুধা নিবৃত্তি হওয়ার জন্য ক্ষুধা লেগেছে আল্লাহ আমার যেন মানে প্যাটের যে ক্ষুদার তার আছে সেটা জন্য কেটে যায় মিটে যায় তাহলে আল্লাহ তালা তোমাকে সেইরকম খাবার খেলে যেরকম তৃপ্তি হয় এরকম তৃপ্তি দান করবেন ওয়াঈনশার ই আহুল্য তোমার প্রচুর আহ পিপাসা লেগেছে কি দিয়ে যে পিপাসা দূর করব। অনেক পিপাসার মধ্যে অনেক পানি খেলে পিপাসা মিটে না এইরকম পিপাসা আর তোমার যদি চাহিদা সৃষ্টি হয়ে যায় তাহলে সেই নিয়তে খেলে আল্লা তালা তোমার পিপাসা দূর করে দিবেন তোমার কণ্ঠকে আল্লাহলা ঠান্ডা করে দিবেন মিটিয়ে দেবেন ওয়াহি হাজমাত এটা হচ্ছে জিব্রিল আল্লাহ গত সপ্তাহে একজন প্রশ্ন করেছিলেন যে এটা হচ্ছে হাজমা তো জিব্রিল ইব্রিল আলাহাম এসে ওনার আইদার পায়ের গোড়ালি দ্বারা অথবা ডানার একটু সাইদ দিয়ে তিনি একটু মৃদু আঘাত করেছেন দরবাহ করেছেন হয়তো ওনার পায়ের গোড়ালি দ্বারা অথবা ডানার অগ্রভাগ দিয়ে একটু মাটিতে আঘাত করেছেন আর তখনই পানির ফোয়ারা ছোটা শুরু হয়েছে তো এটা জিবরিল আল্লাহ ইসলামের তিনি হচ্ছেন আল্লাহ তালার কাছে সবচেয়ে সম্মানিত ফিরস্তা তার তার মাধ্যমে আল্লাহ তালা এই কূপকে খনন করিয়েছেন এই জন্য এর মধ্যে বারাকা অ্যাড হয়েছে আর ফেটে আলাম তার জন্য আল্লাহ সেই বরকতের ধারা যখন তাদের কাছে চলে গেল তারা তো আর পেল না বহুদিন তখন আব্দুল মুতালেবকে আল্লাহ তালা পাঠিয়ে দিলেন এখন আব্দুল মুতালেব স্বপ্নে এবার চতুর্থ দিনে স্বপ্ন পেলেন কি যে এই জমদমের জমদম কি জিনিস অনেক বরকতওয়ালা পানি এর মধ্যে কোন ক্ষতি নে অনেক উপকার আছে কোথায় আছে ওদুল্লা আলামা ওদের হা স্বপ্নে তাকে দেখা না হলো একজাক্টলি লোকেশন কোথায় এটা একদম মিশে গেছে কোনো চিহ্নও নাই আর আলামত নাই ওনাকে বের করা হলো তখন তিনি এই দেখলেন এই মোবারক জিনিস এটা তাহলে আমরা বের করতে হবে ও মাহু ইবনু হুল হার ইবনু আবদুল মু তিনি হারে সিমিনা আব্দুল মুতালেব তার ছেলে ছিল প্রথম একমাত্র ছেলে তখন তার আর কোন ছেলে ওই সময় ছিল না পরে আরো ছেলে হয়েছে তাদের কাহিনী আসবে তা হারে সিমানা আব্দুল মুতালেব নিজে চলে গেলো এবং দুইজনে মিলে তারা অনেকক্ষণ পর্যন্ত খুঁড়া খুঁড়ি করলো খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে জমজমের পানির ফোয়ারা দেখা যাচ্ছে এটা দেখা যাওয়ার পরেই কাবারা আব্দুল মুতালেব আকবর বলে উঠল আব্দুল মোতালিব বলে নাই হবল ও কোন মূর্তির নাম নেয় নাই আব্দুল মোত্তর ভিতরে তৌহিদে ছিল একটু সেরে ছিল যদিও পরবর্তী পর্যায়ে কিছু কিছু ঐতিহাসিক রেওয়ায়তে আসছে জীবনের শেষ দিকে আব্দুল মোতালেব আর মূর্তি পূজা করতেন না তিনি একটু তৌহিদমুখী হয়ে গিয়েছিলেন যদিও নবী নাই কেমনি নামাজ পড়তে হবে ইত্যাদি জানা নাই কিন্তু যাই হোক তখন তিনি আবিষ্কার করেছে সবাই দৌড়ে আসলো ফু ইহে ফাঁকা আব্দুল আবিনা ইসমাইল আব্দুল মোত্তালেব তো এটা খুঁজে বের করলেন তারা বলল ওহো কুয়া জমজম যেটার কথা আমরা শুনেছি বাপদাদার মুখে কিন্তু কোথায় আছে হারিয়ে গেছে আমাদের কাছ থেকে জেনারেশন বা জেনারেশন পাই নাই সেটা তো ইসমাইল আলসালামের কারণে এসেছিল সেটা যদি হয় তা আমরা করাইসে যত গোত্র উপগোত্র আছি যত কবিলায় ভাগ হয়েছি আপনি এটা খুললে কি হবে এটার মালিকানা কিন্তু আমাদের সবার কাজে আপনি একলা কিন্তু মালিকানা দাবি করতে পারবেন না ওই নালা নাফিহা হাক্তানি হা আমাকে আল্লাহ তালা স্বপ্নে দেখিয়েছেন এইটার কেয়ার টেকার আল্লাহ দায়িত্ব আমাকে দিয়েছেন এটা তোমরা আল্লাহর ফয়সলার উপরে থেমে যাও এটা নিয়ে টানাটানি না। তখন তারা কিছুতেই থামবে না তিনি হয়তো কেনাভাগে করলে জিনিসটার এত হাতে হবে না তিনি সবাইকে এটা ছিল ওনার পরিকল্পনা কারণ উনি পার্সোনালি খুব বকিল প্রকৃতির লোক ছিল না তার ব্যাপারে আব্দুল মোতালিব সাংঘাতিক উদারমনা খুব দানশীল সবচেয়ে বড় লিডার মক্কার এবং অতি সম্মানিত সবাই তাকে রেসপেক্ট কিন্তু তিনি এই একটি কারণেই হয়তো কনসিডার করেছেন হাতে রাখবেন তারা ইসমাইলের যে গোষ্ঠী আমরা সবাই এটার মালিকানা অংশীদার আসি আপনি আমাদেরকে বঞ্চিত করতে পারবেন না এখন তো দরবার থামে না এখন তো এটা নিয়ে মারামারি হয়ে যাবে এটা নিয়ে এখন যুদ্ধ শুরু হয়ে যাবে শেষ পর্যন্ত একটা ফায়সালা হলো যে একজন ভালো শিক্ষিত লোকের কাছে গিয়ে জ্ঞানী লোকের কাছে গিয়ে একজন আলেমের কাছে গিয়ে আমরা এটা ফয়সালা নিয়ে আসি এখন ওই জমানায় আলেম বলতে আর কেউ তখন নাই যে আলেম সত্যিকার অর্থে ইব্রাহিম সালামের অনুসারী আলেম এই পর্যায়ে নাই তখন আলেমদের পরিচয় ছিল কি জানেন যারা জাদুবিদ্যা শিখত গণনা বিদ্যা গণক হতো গণক আর জাদুকর এদেরকে তারা আলেম মনে করত কি মসিবতের কথা এখন এই রকমে এক মহিলা আলেম পাওয়া গেছে কাহিনা তু বনিস হুজাইম বনি সাদ হচ্ছে হুজাইম বনিস একটি গোত্রর মধ্যে সে মহিলা থাকে বহু দূরে তার কাছে তারা যাবে গিয়ে সেটা তার কাছে গিয়ে ফয়সালা চাইবে যে আমাদের মধ্যে ফয়সলা করে দাও তখন কড়াইশের বিভিন্ন কবিরার প্রতিনিধি আব্দুল মতালেম নিজের কবিরার কয়েকজনকে নিয়ে ওখানে রওনা হয়ে গিয়েছে বহুদূর সাথে পানি নিয়ে গেছিলেন যেখান থেকে পানি জোগাড় করেছেন যাই হোক টানা করে পানি জানিয়েছেন যেতে যেতে আদা রাস্তা গিয়ে আব্দুল মোত্তালেব যে পানি সাথে নিয়ে গেছিলেন সেটা শেষ হয়ে গেছে এখন আব্দুল মোত্তালেব চিন্তা করলেন যে তোমাদের কাছে এখনো পানি আছে যাদের কাছে বেশি একটু পানি চাইলেন একটু পানি আমাদেরকে দাও তো আমরা একটু তো পানি শেষ হয়ে গেছি বলে তোমাদেরকে দিলে রাস্তা তো বাকি আছে তখন আমাদেরটা শেষ হয়ে যাবে তো আমরা তো আবার পিপাসায় মরবো তাও দিবে না তারা তখন শেষ বসে পরামর্শ করলেন আব্দুল মোতালি এক কাজ করো আমরা বসে একটা ফয়সালা করি পানি তো দেখা যায় আমাদের তোমাদের শেষ হয়ে যাবে তো এখন আমাদের সামনে মৃত্যু ছাড়া কিছু দেখি না মরুভূমিতে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই তখন ওখানে বসে তারা এখন রেস্ট নিচ্ছে আর সবাই এখন তো টায়ার্ড হয়ে গেছে বলে যে এক কাজ করো প্রত্যেককে নিজের জন্য কবর ঘুরে ফেলুক কারণ ভাবে টায়ার্ড হয়ে গেছে একজন মারা গেলে তার কবর জন্য কোন রকম চলে গেলাম এইরকম করা কবর খোঁড়া শুরু করে দিয়েছে পরে আব্দুল মোতালেবের মাথায় আসলো এসোন থাম এভাবে করে আমরা মউতের দিকে এখানে অপেক্ষা না করে চলো দেখি আমরা কোন দিকে আশেপাশে পানি পাওয়া যায় খোজ খবর নিয়ে আমরা দেখি ওই দিকে রওনা করে দেই। তো কিছু দেয়া নিচ্ছে হয়তো উত্তর দিকে দক্ষিণ দিকে কোন দিকে জনব্রসতি পাওয়া যায় সেদিকে তারা একটু রওনা করে দিবে। তো আবদুল মোত্তালেব নিজের যানবাহনটার উপরে উঠছে তার যে উঠছিল সে উঁটের উপরে সবার হয়েছে যে উঁটের উপরে উঠেছে উঠ তো বসা অবস্থায় থাকে তো বসা অবস্থা মানুষ বসতে হয় তারপরে উঠ কি করে মানুষ সহ উঠে কিন্তু অন্যান্য জন্তু ঘোড়ার উপরে দাঁড়ানো অবস্থায় উঠে তো উঁটের উপরে বসছে উট যখন কেবল উঠেছে উঠার সাথে সাথে উঁটের এক পায়ের খুঁড়ের নিচ থেকে পানির ফোয়ারা আবিষ্কার হয়ে গেছে তখন আব্দুল মহতাল একদিন আল্লাহ করে তাকবির দিল সবাই দৌড়ে আসলো তিনি পানি খেলেন সবাইকে পানি দিলেন এবং সবাই জানা ভর্তি করে নিয়ে যা পানি এগুলা দেখে এখন বাকি লোকেরা বলল যে আপনি এটার নেন তারপরে আপনি আমরা চলেন মক্কা দিকে চলে যাই তিনি মক্কা দিকে চলে আসলেন তাহলে জমজমের পানি আবিষ্কার হওয়া আবার নতুন করে এটা একটা মহা ঘটনা ছিল না বিরাট ঘটনা এই ঘটনা নবী করিম সালামের জন্মের বেশ কিছু আগে ঘটে এরপরে যে আরেকটি বড় ঘটনা ঘটে ওনার জন্মের বৎসর সেই বছরটাকে বলা হয় আমুল ফিল হাতির বছর। এই আসাবুল ফিল এই হাতির ঘটনা ওই বছর ঘটে যে ঘটনাটা এসেছে সুরায় এসেছে আল্লাহ তারা কি বলেছেন আপনি কি দেখিননি আপনার রব হাতি বাহিনীর সঙ্গে হাতি ওয়ালাদার সঙ্গে কি ব্যবহার করেছেন নবী করিম সাল্লাহাম দেখবেন জন্মই হয়নি তো আল্লাহ দেখেন ঘটনা শুনেছেন সবার কাছে শুনেছেন তাই না এই ঘটনাটা একটা বাস্তব ঘটনা ছিল যে ঘটনাটা এত সত্য ঘটনা দেখার মতো ঘটনা অর্থাৎ আপনি কি জানেননি শুনতে পাননি বা আপনার পাশে যারা বড় আছে এখন যারা দেখেছে ঘটনা তারা কি দেখে নাই সেই জন্য দেখার কথাটা ব্যবহার করা হয়েছে কি তাদের এই ষড়যন্ত্রকে আল্লাহর ঘর ভাঙ্গার আব্রাহার ষড়যন্ত্রকে নস্ব করে দেননি তিনি তাদের কাছে আবাবিল পাখি কি পাঠাননি পাখিরা তাদের উপরে কি নিক্ষেপ করেনি কঙ্কর গুলো হুমকা কুল যে তিনি তাদেরকে শেষ পর্যন্ত এইভাবে এই পাথর তাদের উপরে বর্ষিত হওয়ার পরে পাথরের কারণে তারা কি হয়ে গেল তাদের ভিতরে পাথর একশন করে তাদেরকে মনে হয় একদম পিসে ফেললো যেভাবে গরু এবং সাগল ঘাস খাওয়ার পরে প্যাটের ভিতরে চলে গেলে যে জাবর কাটে বসে বসে এইরকম ঘাস গুলো জাবর কাটা হয়ে গেলে গরু জবাই করলে নাড়ি বুড়ি খায় লোকেরা তাই না নারীগুড়ি খাওয়ার জন্য থেকে কি করে ওই যে জাবর যেগুলো আছে প্যাটে পিঠে বের করে দেয় দেখছেন না কোনো দিন খড়কুটা গুলো মনে হয় জান একবার এরকম হয়ে গেছে মানুষগুলো কি এইরকম করে ফেলেছিল পাথর খালি মরে যায়নি একদম হজম হয়ে গেছে মনে হয় যেন সেই কাহিনী আল্লাহ বললেন তো নবী করি ইম সাল্লাম এই ঘটনা জানেন তিনি যখন হোদাই বিয়ার থেকে রওনা হয়ে গেলেন হাতটা কেনা ইদা বিওনা করে দিয়েছেন হোদাই বিয়া থেকে ওই মক্কার দিকে আসবেন ওমরা করতে মনে আছে তো কিন্তু এক পর্যায়ে বিয়া যখন এসে থামলেন উঠ আর সামনের দিকে যায় না উঠ বসে গেছে আল্লাহর হুকুম নাই সামনের দিকে যাবি আর কারণ তারা যুদ্ধ করার জন্য রেডি হয়ে আসছে এই মুহূর্তে আল্লাহ তালা যুদ্ধ করতে চাচ্ছিলেন না বক্কা থেকে যখন ওনারা মুদিনার থেকে ওমরা করতে গেছিলেন নবী করিম সাল্লা সময় তখন সবাই দৌড়ে আসে উঠকে বলছে হাল হাল মানে তুমি উঠো উঠো তুমি তুমি কি করো চলো হাঁটতে থাকো সামনে যাও তারপরে শেষ পর্যন্ত উঠতে যায় না এই উঠ তো নিজের ইচ্ছায় থামা থেমে যায়নি যাত্রা বন্ধ করেনি যে আল্লাহ হাতিকে থামিয়ে দিয়েছিলেন ওই ফিলের বছর আব্রাহার হাতিকে সে আল্লাহ উঠকে থামিয়ে দিয়েছেন সে আর সামনে যাবে না তোমরা যতই চেষ্টা করা ট্রেনে নিয়ে তাকে নিতে পারবে না হাতে আল্লাহ কিভাবে থামিয়ে দিলেন সেটা হচ্ছে আব্রাহার ঘটনা আবরাহার ঘটনা হচ্ছে এই আব্রাহ আল আসরাম তার নাম সে অরিজিনালি হাবাশা ইথিওপিয়ার লোক যেটা লোহিত সাগরের আরেক পারে আফ্রিকার এই পারে হলো ইয়ামান ওই পারে হলো আফ্রিকা এখন তারা এক পর্যায়ে ইয়ামন দখল করলো এই বাদশাহ এবং সেই বাদশাহ দখল করে সেটা শাসন করলো এবং সনা যে শহর এখনো আছে ক্যাপিটাল সেটাকে সে রাজধানী বানালো বানিয়ে সে একটি বিশাল গির্জা বানালো সে ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী খ্রিস্টান একটা বিরাট গির্জা বানালো এবং তার অ্যাম্বিশন হলো গোটা আরব জাতিকে এই খ্রিস্ট খ্রিস্টীয় ধর্মে দীক্ষিত করা ইব্রাহিম একটা গির্জা বানালো নাম দিল আল কল্লাইস এই গির্জার নাম এবং সেটাকে সে এত শান শকত করে বানালো মরমর পাথরের সাদা মার্বেল পাথর দিয়ে এরপরে দামি কাঠ ব্যবহার করে সোনার প্রলেপ দিয়ে হ্যাঁ এই বিশাল এক শানদার গির্জা বানানো বললো যে আরবের লোকেরা তো সবাই হজ করতে এই মক্কাতে যায় এটা যাও বন্ধ করে দিবে তার চেয়ে শানদার ঘর বানিয়েছে আমি সমস্ত আরবের লোকেরা যেন এখানে হজ করতে আসে এখন থেকে এখন থেকে মক্কার হজ খালাস বন্ধ এই তারপরে দেখল যে না এটা তো লোকেরা শুনে না পরে শেষ পর্যন্ত সে এই যখন ঘর বানালো এবং লোকদেরকে বাধ্য করলো ওকে তখন সে ওখানে এটার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কোরাই বংশের লোকেরা খুব নাকস হয়ে গেল যে এত দিন ধরে আমাদের এই যে সম্মানিত ঘর এই ঘরে সম্মান তো সে কেড়ে নিবে সে নিয়ে নিবে তাকে কাজেই তার সঙ্গে যুদ্ধ করার শক্তি নাই কিন্তু একজনের মাথায় বুদ্ধি আসলো রাতের বেলা অন্ধকারে গিয়ে ঢুকে মলমূত্র এই কাজ করে আসলো রাইট যাই হোক তখন শেষ চিন্তা করলো যে এই ঘরের লোকদেরকে আমি করব। মক্কার লোকেরা আসে সে খবর নিয়েছে তার গোয়েন্দা দ্বারা কনফার্ম হয়েছে হচ্ছে বিদায় সে আর করতে পারেনি এখন সে সিদ্ধান্ত নিল তার আগে অবশ্যই সে ঠিক আছে তাই সিদ্ধান্ত নিল এখন সে বিশাল এক বাহিনী রেডি করলো যে রেডি করে এক আবার ঘরে দিকে আসবে এই খবর পেয়ে আশেপাশে কিছু লোকগুলো ছিল তারা সবাই মিলে কি করলো তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো তাদের মধ্যে একজন ছিল জুনাফার নামে এক ছোটখাটো রাজা সে বাধা সৃষ্টি করলো ফেহাজা মাহু আব্রাহা ও আহাদাহু আব্রাহা তাকে পরাজিত করলো এই জুনাফারকে এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে গেলো ফাল্লাম্মা উতিয়া বিহি যখন তার কাছে ধরে নিয়ে দেওয়া হল এবং তাকে হত্যা করার নির্দেশ দিবে তখন সেই জু নাফর কামিনী আমাকে রেখে দেন জীবন্ত আপনার পাশে আমি আপনার কোন কাজে লাগতে পারি আমাকে হত্যা করে আপনার লাভ কি হবে বরঞ্চ আমি আমাকে ব্যবহার করলে কিছু উপকারও পাবেন প্রস্তাব কাহু আওসা অতপর তাকে সে হত্যা করলো না বন্দি করে রেখে দিল তার কাছে দেখি না সে কোনো কাজে লাগে নাকি অতপর মক্কর দিকে রওনা হয়ে গেল তার বাহিনী নিয়ে একটি কবিলা আছে কাবার শরীরের দিকে আসার বেশ আগে ইয়ামন এবং সৌদি আরবের মাঝখানে খাসা আম এলাকায় আসলো একটা বিরাট কবিলা আছে খারা জা ইহিন হাবিব আল খাস আমি ওমান ইস্তামা ইলাই কাবাঈল ইয়ামান এবং সেখানে ওই কবিলার লিডার ছিল নফাইল নোফাইল হাবিব আমি সে এলাকার লোকদেরকে ইউনাইটেড করে এই আব্রাহার মক্কা অভিযান বন্ধ করার জন্য তার মোকাবিলা করতে প্রস্তুত হয়ে গেল সামনাসামনি মোকাবিলা করলো যুদ্ধে এগিয়ে আসলো লুহু ফাহানোফাইল কিন্তু একই অবস্থায় নোফাইলকে পরাজিত করে দিল আবরাহা এবং নোফাইলকে অ্যারেস্ট করে ফেললো যখন তাকে নিয়ে আসা হলো বাসিন্দা এখন মক্কা যাবেন এই সমস্ত পথ টু আপনি চিনেন না আমাকে হত্যা না করে আমি আপনাকে দরকার হেল্প করবো আপনি আমাকে এগুলো চিনবেন না কিছু আমি পথ চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এই জনকে পাওয়া গেল এরা কিরকম মানুষ গাদ্দার যানবাসনের ভয় ভিরু কাপুরুষ তারা দুইজনে প্রথমে আসলো মোকাবিলা করতে হকের পক্ষে দাঁড়াতে এখন বাতিলের সঙ্গে সঙ্গ দিয়ে পড়লো যান জন্য দুনিয়ার মধ্যে কিছু হকা মানুষ আছে যখন দেখে দেখেছে না তখন বাতিলের সঙ্গ দিয়ে দেয় আজকের দেয় আছে। এবার আস্তে আস্তে সে ইয়ামান অতিক্রম করে সৌদি আরবের বর্তমান সীমানায় তায়েফ এসে আর তায়েফের মধ্যে আছে তায়েফের লিডার কবিরাল মাসউদ্দিন সে লিডার তার সঙ্গে যখন আসে উপস্থিত হয়ে গেল বিরাট বাহিনী নিয়ে এখন সাকিব বেচারাত কবিরা লোকেরা তাদের লিডার মাসুদ এগিয়ে আসলে এসে বললো বাদশাহ আপনি কি চান আমরা আপনার সার্ভেন্ট হয়ে যাব কি চান হুকুমদের কোন যুদ্ধের উদ্ধ দরকার নেই বিনা যুদ্ধে আত্মসমর্পণ কি চান আমরা আপনাকে ফুল কোপারেশন করব। আপনার সঙ্গে আমাদের কোন কি চান আপনি সব বিষয়তে আমরা একমত হয়ে যাব। আল্লাহর ঘর এটাও বিশ্বাস করে না ওখানে লাত মানাত হলো মক্কা ওয়ালাদে বা লাত বলে যে আমাদের যেটা আছে এই আমাদের মা বুদ্ধ আপনি গায়ে কোনো হাত দিবেন না আশা করি তাদের যে মূর্তি আছে আর লাদ ধ্বংস করে ফেল আমাদের অসুবিধা নাই আমরা আপনার সঙ্গে আসি বরং আপনার সঙ্গে তাই থেকে সামনের রাস্তা কিভাবে কোন দিয়ে সুবিধা হবে এটা একজন আমরা আপনাকে দলিল পাঠিয়ে দিব যে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিবে ওকে মাওলা আসু মাউল লাহু আবু রেগাল আবু রেগাল নামে তাই বাসীরা তাদের একজন এক্সপার্ট রাস্তা চিনি এরকম লোক তার আব্রাহার সঙ্গে দিয়ে দিল তাহলে তিন গাদ্দার বাইর হলো তাই না সহযোগিতা করতেছে দুশ্মনের সঙ্গে মির্জাফর কিভাবে সহযোগিতা করছিল ইংরেজদের দখল করার জন্য যুগ যুগে মির জাফরের অভাব আছে মক্কা আসার আগেই আবু রেগাল আল্লাহর অভিশাপ হয়ে গেল সে ওখানে মারা গেল আর পথ দেখানো লাগলো না ওয়াহু আল্লা কবরুহু আর ওই তখন মক্কার লোকেরা আব্রাহ ঘটনার পরে মক্কা থেকে তাইফ থেকে মক্কা যদি এই রাস্তা দিয়ে পার হয়ে যেত যতবার পাথর নিক্ষেপ করতো আল্লাহ করত। যে আব্রাহাকে রাস্তা দেখিয়েছিল আব্রাহা মিনাল মোকাম্মে সেরাজুলানুদ আলাহি এখান তো তারা অনেকখানি মক্কার কাছে এসে গেছে ওই সময় এই মোকাম্মেস এলাকা থেকে আব্রাহা একটি লোক তারা ইলহি আহার ও আসাব আলী আব্দুল মতাইব বিল আর অতপর তারা গিয়ে এই ঘোড়া বাহিনী আবরাহার বাহিনী মক্কার লোকদের যেখানে গরু ছাগল চড়াতো তারা বা মোতালেব নিজের ধনী ছিলেন তার দুইশ উটকে নিয়ে এসেছে দুইশ উঠ আরব দেশে বিরাট এক সম্পদ না ওই সময় উঠ হলো সবচেয়ে বড় সম্পদ উঠের চেয়ে বড় সম্পদ আর কিছু নাই এটা নিয়ে আসা হয়েছে অতপর এগুলো নিয়ে আসা হয়েছে মক্কা আলাদের খবর কি এখন তো তারা পেয়ে গেছে আব্রাহা আসছে তারা কি তার সঙ্গে যুদ্ধ করবে না আত্মসমর্পণ করবে তো আলাপ আলোচনা করার জন্য আব্রাহা নিজের আরেকটি লোককে পাঠাল আবরাহার পক্ষের লোক তাকে পাঠালো সাল আন শরীফ ইন্নামা জিহাদ তাদেরকে গিয়ে তুমি বলো তাদের যে লিডার আছে মক্কা যে আমি যে আসি বাহিনী আমার উদ্দেশ্য তোমাদের বিগ্রহ রক্তি কিচ্ছু না কিছু কাবা ঘরকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব আর কারও কোনো ক্ষতি করব না এখন সে মক্কায় আসলে আপনার মোতালের খোঁজ করলো তোকে দেখা হয়ে গেল তখন এই খবর দিলো তো তার মধ্যে আর আল্লাহর ঘরের মধ্যে আমরা ছেড়ে দেব ফাইন খালু কুয়া আল্লাহ যদি নিজেই তাকে চান দিয়ে দেন মক্কার নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য তাহলে আল্লাহ যদি আলাউ করেন তা আমরা ঠেকাবো কাম কাজেই আমরা বাতা দিব না আমরা এই ব্যাপারে কোন যুদ্ধের জন্য প্রস্তুত না এটা আল্লাহর ঘর আমাদের বিশ্বাস এরপরে আহ ফাখারা জামা আহু অথবা তাকে বলা হলো যে আপনি চলেন আপনি আমাদের আব্রাহার সঙ্গে দেখা করেন উনি আপনাকে দেখতে চেয়েছেন আলাপ আলোচনা করে একটা সুন্দর ঐক্যমতে বোঝার জন্য যুদ্ধ করতে এসেছিল কার সাথে দিতে আসছিল আব্রাহার বাধা দিতে আসছিল ইয়ামানের স্থানীয় শাসক পরে তো সে আব্রাহার সঙ্গে একমত হয়ে বলে যে আমি আপনাকে হেল্প করব চলেন নিজের যানবাসনের জন্য ওইখানে আব্দুল মোত্তালেব এসে দেখে যে দু নফর ওইখানে আসে দু নয় আছে আব্দুল মোতালে আর দুর্ক মোত্তালিব খুশি হলেন এসে তার সাথে কানে কানে কথা বললেন যে মুসিবতে পড়ছি তুমি তো দেখি ওনার সঙ্গে আস তো আমাদেরকে কোন হেল্প করতে পারবা এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য তার মানে আল্লাহর ঘটা ধ্বংস করে ফেলবে তো তাকে থামাইতে পারো খুন করবে না বিকালে খুন করবে এ তালে আছে কিছু পাইলে আমার থেকে উল্টা পাল্টা আর তুমি আমার কাছে আমার জান বাসা এই চিন্তায় আছি ওলা যে ফিল হাতি বাহিনীর কমান্ডার আছে তার সঙ্গে আব্রাহার খুব সম্পর্ক তার অনেক আস্থা হাতি বাহিনীর কমান্ডারের উপরে জেনারেল সাহেবের উপরে তো আমি তার সঙ্গে কথা বলবো তোমার বিষয়ে যে তোমার সান পজিশন তুমি যে কত সম্মানিত মানুষ সারা আরবের লোকেরা তোমাকে সম্মান করে সেই জন্য তোমাকে অসম্মান না করে তোমার ব্যাপারে তাকে কিছু বলে দিয়ে দেখি সে বেচারা কিছু করতে পারে কিনা তারপরে আনিসের কাছে নিয়ে বললো দেখো এই সাইদ ও কোরআস লিডার সাহিব ই রে যে তোমার আন্দারে যে আরেক ঘোড়ার বাহিনীর লিডার গিয়ে তো এই বেচারা সব উঠ নিয়ে আসছে এই উঠের মালিক হলেন ইনি আর এই লোকটা অনেক গুণ আছে ওকে? যে ব্যক্তি মানুষকে খাওয়ায় এমনকি পশু পাখি কে জানোয়ার গুলোকে খাওয়ায় আব্দুল মোতালেব উঠ জবাই করে নিজে গোস্ত খেতেন আশেপাশের লোকদেরকে খাওয়াতেন অভাব অনটনের লোকদেরকে খাওয়াতেন কিছু অংশ পাহাড়ের উপরে নিয়ে শিয়াল বিভিন্ন জানোয়ার কবুতর পশু পাখি এরকম ছিটে দিয়ে আসতো। প্রত্যেক দিন সে কাজ করতো বেচারা এই তার পরিচয় আছে আরব সমাজের মধ্যে মানুষকে খাওয়ানো সে পশু পাখি কে খাওয়ায় এই বেচারা হলে এই অবস্থা আর আসাব আলাহুল মালিক মেয়া তাই বাড়ির ঘোড়ার বাহিনী বাচ্চার পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছে তারা তার দুশো উঠ নিয়ে এসেছে তুমি যদি পারো এই আনিস যে কমান্ডার হাতি বাহিনীর সে আব্রাহার সঙ্গে দেখা করতে গেল খবরটা নিয়ে এবং তাকে নিয়ে গেল এই আব্দুল মতকে নিয়ে গেল বলল যে এই যে নিয়ে আসছি সাঈদ কোরাইশ বড় লিডার মানে বাহিনীর লিডার তার আর সেইভাবে মানুষকে কথা বললে আপনি যদি মোটামুটি তাকে ভালো ট্রিটমেন্ট করেন তাহলে সে আপনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট মুখালিফুন আলাইকা সে আপনার সঙ্গে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে দুর দি আপনার সঙ্গে যুদ্ধ করতে আপনাকে হত্যা করতে এরকম কোনো আর সাংঘাতিক অনেক বড় সাইজ দেখতে শুনতে মানানসই মাসা আল্লাহ দেখলেই চোখ লেগে যায় ফেলাম রাহু আব্রাহ আবরামাহ আক্রামা সে তাকে দেখে আব্রাহ অনেক ভিতরে বিশাল মানে সম্মান সৃষ্টি হয়ে গেলো এই লোকটার ব্যাপারে ও কারে হান সিংহাসনের অথবা তাকে এখানে বসাই সে নিজে নিচে বসবে এরকম তার মনের রব সৃষ্টি হয়ে গেছে তাহাবে তাইল বেসব কিন্তু সাথে চিন্তা করলো যে আমি যখন তাকে ওখানে বসাই আর আমি নিচে বসি তাহলে আমার বাহিনী এবারে আমার থেকে তার গুরুত্ব দেওয়া বেশি শুরু করে দেবে তার মুশকিল তখন দুইজনে বলেছায় নিচে বসলো তো খোঁজ খবর নিয়ে যে বলো কি মনে করি আসছেন কি উদ্দেশ্যে আপনি আসছেন আব্দুল মোতালুকে জিজ্ঞেস করলো বলে আই হাল মালিক ইন্দু আলাইয়া যে আমার দুইস উঠ নিয়ে আসছেন আপনি আমার আপনাকে দেখছিলাম আপনার চেহারা ব্যক্তিত্ব শখসিয়ত পার্সোনালিটি এগুলো দেখে তো আমি সাংঘাতিক ভাবে আপনার প্রতি সম্মান সৃষ্টি হয়ে গেল কিন্তু আপনার কথা শুনে সব সম্মান আমার বিদায়নি হয়ে গেছে আমি কি দোষ করলাম আমি আসছি আপনার এই যে ঘর কাছে যেটা আপনাদের দিন কেন্দ্র আপনার বাপ দাদা ইব্রাহিম ইসমাইল কাহিনী সঙ্গে জড়িত আপনারা এইটার কেয়ার টেকার সারা জীবন করে আসছেন সেই চূর্ণ বিচূর্ণ করতে এসেছি সেইভাবে একটা কথা বললেন না খালি নিজে দুইটা উঠে চিন্তা আছেন। আপনি এত ছোট লোক আমি তো চিন্তা করি নাই রাব্বু হাদ হাদ্বন যে আমা আমি তো উঁটের মালিক এই ঘরের মালিক আরেকজন আসেন তিনি যদি চান রক্ষা করতে তিনি রক্ষা করতে পারবেন ওটা দায়িত্ব আমার নাই ওটা চিন্তা আমি করি না কেন না হু মিন্ন ও তোমার ঘরের মালিক যিনি আসেন তিনিও আমাকে ঢাকাইতে পারবেন না কে বলছে তাই না যারা দুনিয়ার মধ্যে বড় শক্তিশালী কোন কিছু শক্তির অধিকারী হয়ে যায় পড়াশক্তির অধিকারী সুপার পাওয়ার হয়ে যায় তারা দুনিয়া কে আর কেয়ার করে কিছু কেয়ার করে না তো সে তখন সুপার পাওয়ার সু কি আর করল না হলো অত উঠ নিয়ে ফেরত আসলেন আব্দুল মোতালে মক্কার মধ্যে খবর দিলেন কোরআদেরকে যে এখন তোমরা কাজ করো তার মনে আসে যে আল্লাহ কিছু একটা করবেন ঘটাবেন কাজে তোমরা এই শহর ছেড়ে তার মোকাবিলার দরকার পাহাড়ে চূড়া নিরাপদ আশ্রয় চলে যাও তোমাদের ছেলে মেয়েকে নিয়ে শহর ছেড়ে দাও কারণ আল্লাহ গদি আসে এই শহরের যখন আক্রমণ করবে তখন তো গদুদিকে ছড়িয়ে দিতে পারে সাইডে চলে যাও এরপরে আসবাহা আব্রাহাবিল এলাকায় আসলো সে এখন রেডি এবার অ্যাটাক করবে ও আবাহা আজয়াহু ও কার্রাবা ফিহু হাতি তো আর উঠে না কিন্তু উঠছে না উঠছে উঠার পরে আব্রাহাব বসছে বসার পরে হাতিকে এখন মুভ করার জন্য মক্কার দিকে কাবার দিকে পুশ করা হচ্ছে ওকা দানিয়া জমাই কিন্তু বেশি যখন করে করে তখন হাতি বসে যায় ফাদরাবুহু ফাদ হাতির মাথার মধ্যে একটা হাতুড়ি দিয়ে পিটা পিটাতে যে হাতিকে ঠেলার জন্য কিন্তু কোন রকমে হাতি যায় না এবার যখন আবার এটাকে দেখা যায় এটা হাতি কি তার পা অবশ হয়ে গেছে কি চলতে পারে না নাকি হাতিকে আবার ইমানের দিকে যখন ঘুরাই দিল এখন হাতি চলা শুরু করে দিছে উত্তর দিকে দক্ষিণ দিকেও সব তিন দিকে যায় কিন্তু মক্কার দিকে যায় না কাবার দিকে যায় না এভাবে করতে করতে তারা যখন এই হাতিকে এরকম অত্যাচার করছে তীব্র ভাবে আর হয়রান হয়ে যাচ্ছে এই জায়গাটার নাম কোনো জায়গায় মোকাম্মা আসছে কোনো জায়গায় আসছে ওয়াদি আল মোহাসা ওয়াদি আল মোহাসা এইখানে এই সময় আল্লাহ রবুল্লা আলমিন লোহিত সাগরের দিক থেকে জেদ্দার পাশে যে লোহিত সাগর আছে এই রেড সির দিক থেকে পাখির বাহিনী চলে আসছে পাখিগুলোর সাইজ খুব বেশি বড় নয় চড়ুই পাখি থেকে আর একটু বড় হ্যাঁ মা কুল্লি তৈরিন প্রত্যেকটি পাখির সঙ্গে তিনটা করে ছোট ছোট পাথর মুখে ঠোঁট দিয়ে ধরা একটি পাথর আর দুই পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে ধরা দুইটা করে পাথর এই তিনটা পাথর নিয়ে পাখিগুলো উড়ে আসছে আর এই পাথর গুলো কদ্দুর ম্যাক্সিমাম চিকপি চানা চানার সাইজ চানা বুটে তারপরে শুরু করে দিল এই পাখি থ্রো করা শুরু করে দিল তখন সে উপলক্ষে যে সুরা আসলো এটা আমরা শুনেছি এরপরে কিছু লোক ওইখানেই মারা গেল একেবারে তারা মানে ওই যে কাশে হয়ে গেল আর কিছু লোক সঙ্গে সঙ্গে মারা যায়নি তারা কিছুটা আহত হয়ে সবগুলো এখন রনে ভঙ্গ দিয়ে ইয়মনের দিকে রওনা করে দিল আব্রাহা নিজেও তাৎক্ষণিকভাবে মরে যায়নি তার শাস্তি আরেকটু লম্বা করার জন্য আল্লাহতালা তাকে আহত অবস্থায় ইয়মানের দিকে সে ফিরে গেল ইয়ে সা্ল্লে বালাদ পথে পথে আসতে যেগুলো পরে পরে যাচ্ছে আব্রাহার শরীর এমন হয়ে গেল সে আসলো ঠিকই কিন্তু তার আঙ্গুলের নোক পড়ে গেল পরে আঙ্গুল পড়ে যাচ্ছে এরপরে তার মুখে দিয়ে কাশি আসছে রক্ত আসছে আসতে আসতে এরকম অবস্থা সে পোসতে পসতে শুকাতে শুকাতে পাখির নিজেই হয়ে গেছে মানে শেষ পর্যন্ত সে মারা গেল এই গেলে ঘটছে নবী করিম সালামের জন্মের কয়েকদিন আগে জানেন ও খামসীন পঞ্চাশ দিন অথবা পঞ্চান্ন দিন আগে এই ঘটনাটা ঘটে পঞ্চান্ন দিন আগে অথবা পঞ্চাশ দিন আগে এই ঘটনা ঘটে কিছু দিনের মধ্যেই আবরাহা মানে হালাক হয়ে গেল এই ঘটনার মধ্যে অনেকগুলো শিক্ষা কি কি শিক্ষা আছে এক নম্বর হচ্ছে আল্লাহ তালার এই এই যে ঘর ঘরের দায়িত্ব আল্লাহ তারা নিজে নিয়েছেন এবং এই ঘর ওয়ালাদেরকে আল্লাহ তারা নিজে নিরাপত্তা দিবেন এমনকি তারা কাফের মশরিক এত মূর্তির এপাদত করা সত্ত্বেও তাদের নিরাপত্তা হয়ে গেল অমন দাখালাহু কানা আহামিনা যে ব্যক্তি এই হারাম এড়িয়ে দখল ঢুকবে প্রবেশ করবে আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন তার দুই নম্বর পাওয়া গেল যে খ্রিস্টানদের এই যে হিংসা বিদ্বেষ ইসলামের বিরুদ্ধে এটা কিন্তু তখন থেকেই দেখা যাচ্ছে আছে কিন্তু আল্লাহ পৃথিবীর মানুষ ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক আল্লাহ তালা সেই ষড়যন্ত্রকে নস্বাদ করতে পারেন নাকি পারেন না শুধু খালি আল্লাহ আব্রাহাকেই পারছেন এই জমানার কাউকে আল্লাহর পারবেন না এরকম নাকি নবজ আল্লাহরের শক্তি আছে এরপরে কিছু লোক হক বুঝার পরেও দেখা যায় হক এর ব্যাপারে শক্ত থাকতে পারল না পিসপা হয়ে যায় প্রেসার আসলে চাপ আসলে সঙ্গে গিয়ে দুঃশন হাত মিলায় এগুলো কিছু এক্সাম্পল পাওয়া গেল প্রথমে আসলো জেহাদ করার জন্য একেবারে তার মোকাবিলা করবে পরে একদম এমন আত্মসম্মান করলো যে এখন তার দ্বারা ব্যবহৃত হতে লাগলো এবং এইভাবেই কিছু লোক মানে যারা দুর্বল মনে মোনাফিক হয়ে যায় পরবর্তী পর্যায়ে তাহলে শেষ পর্যন্ত ইসলাম আল্লাহ যে সমস্ত ঘর বলেন আল্লাহর দিন বলেন এগুলার দায়িত্ব শুধু মুসলমানদের না এগুলার দায়িত্ব কার আল্লাহ তার আল্লাহ তালা সময় মতো একশন নেন কিন্তু আল্লাহ তালা আগে দেখেন যে আল্লাহর বান্দারা কি করে এরপরে তো আরব দেশের মধ্যে শেষ পর্যন্ত যে আল্লাহর কোন কিছুকে মানুষ যদি করে তারা কিভাবে হালাক হয়ে দিতে পারে আল্লাহর সামনে তারা ঠিকতে পারবে না এটা ওনার জন্য পরবর্তী পর্যায়ে এটা একটা পজিটিভ বিষয় ছিল তো আব্রাহার ঘটনাটা ঘটলো দুইটি বড় ঘটনা জমজমের কূপের আবিষ্কার হওয়া এবং আবরাহার মা সম্পর্কে একটু সামনে জানা দরকার ওনার পিতার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ পিতার নাম আবদুল মোত্তালিব এখন আব্দুল মোত্তালিবের যখন জমজমের কূপ খরণ করে তখন তার ছেলে কয়জন ছিল একজন মাত্র তার নাম ছিল আল তিনি চিন্তা করলেন যে একলা এক ছেলে দিয়ে তো উনি মক্কার এই আবরাহ আক্রমণ করল ইত্যাদি তাহলে ওনার আরেকটু ছেলে ছেলে হওয়া দরকার আরো দেশে তখন ছেলেরাই ছিল একমাত্র শক্তি তাই না তিনি আল্লাহর কাছে খুব দোয়া করলেন যে আল্লাহ তাল্লা তাকে অনেকগুলো ছেলে যদি গোটা দশক ছেলে আল্লাহ ওনাকে দেন একাধিক করে এক ঘর না একাধিক ঘরে বিয়ে করেছিলেন তিনি আল্লাহ যদি গোটা দশক ছেলে দেন তাকে তাহলে তিনি একটাকে কোরবান করে দিবেন কোরবান করে দিবেন আচ্ছা যেভাবে রাহিম আল্লাহাম তার সন্তানকে কোরবান করে করার জন্য উদ্যত হয়েছিলেন বা উদ্যোগ নিয়েছিলেন তো পরে পরবর্তী পর্যায়ে ঠিকই আল্লাহ তালাকে সন্তান দিলেন হারেসের খবর তো আসে এরপর আরেকটা ছেলে ছিল আরেকজন ছিল আবুল আহাব আব্দুল আব্দুল মোতালের ছেলে তার টাইটেল আবুল হাব তার নাম হচ্ছে আব্দুল তাহলে আব্দুল মোতালে যে মূর্তি পূজা করেছেন তার মনে হলো কি ছেলের নাম কি আব্দুল আজ্জা আর ওই ছেলের পরিচয় আমাদের কাছে কি আবুল আহাব চার নম্বর ছেলে আল মোক পাঁচ নম্বর ছিল দেরার ছয় নম্বর ছেলে আবু তালেব আর সাত নম্বর ছেলে জাহাল নম্বর ছেলে আবদুল্লাহ নয় নম্বর ছেলে হামজা হামজা রাদি কথা মনে আছে দশ নম্বর ছেলে আল আব্বাস রাজি আল্লাহ আনহু আবদুল্লাহ আব্বাসের পিতা সবার সে ছোট ছিলেন আব্বাস রাজি আনহু এখন দর্জন তো হয়ে গেছে আব্দুল মোতালেব তো এখন মানত করেছে দর্জন হয়ে গেলে একজনকে সে কোরবানি করে দিবে। এখন তো সে মানত তো ঠিক রাখতে হয় মানত পূরণ করা তো বড় গুরুত্বপূর্ণ এটাও তারা ইব্রাহিম আল্লাহ জমানা থেকে শুকিয়ে আসে কোন মানত করলে এটা পূরণ করতে হয় এখন সে ছেলেদেরকে নিয়ে একদিন বসলো বসে বললো যে বাবারা জানো তো আমি এইরকম একটা মানত করেছি এখন আমি কি করব তারা দেখলো বাবাকে থামানোর চেষ্টা করলো যে না দেখেন না কোনো কিছু করি এটা অ্যাভয়েড করা যায় কি না কিন্তু কিছুতেই তিনি কথার এক কথার মানুষ তিনি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা গাদ্দারি করবেন না কথা পূরণ করবেন কাকে এখন তিনি কোরবানি করবেন তোমরা পরামর্শ করে আমাকে পরামর্শ দিকে কাকে চুজ করবো তখন বলা হলো যে এক কাজ করো সবাই মিলে যে পুরোহিত ছিল তারা তাদের কাছে দিলে তারা এই গণকরা একটা পদ্ধতি আছে লটারি মতো বা ইয়ের সেখানে তারা দিয়ে যার নামটা ঘুরে আসে তার নাম নেওয়া হবে এখন নাম যখন উঠাতে আসলো সে আব্দুল মোতাল্লের সবচেয়ে প্রিয় ছেলে ছিল আবদুল্লাহ সে অপূর্ব ছোট কাল থেকে বড় বৈশিষ্ট্যের অধিকারী ছিল খুব মায়াবী ছিল এই নামটাই চলে আসলো এবং যখন নাম দিতে সে যায় কোন কোন ঐতিহাসিক রেওয়াজ আসে সেখানে মনে মনে আবদুল্লাহ লাহ আনাবি খাইল খালি কোন রকমের আবদুল্লাহ নামটা না উঠলে হয়েছে আমি আর আমার কোন চিন্তা নেই যে কোনো একটা উঠুক খালি আবদুল্লাহার জন্য আলাপাসী দেয় কিন্তু আব্দুল্লাহ এখন আব্দুল্লা নামে উঠে গেছে নিয়ে এসেছে বায়ুল্লাহ ওখানে আবদুল্লাহ কে জবাই করবে এই সময় মক্কার কোরআ সবাই ছুটে আসছে এসে তারা বললো যে না কিছুতে এমনকি আবদুল্লাহ মামার গোষ্ঠী যারা ছিল তারাও দৌড়ে আসছে হারি ভাগিনাকে জবাই করতে থামানোর চেষ্টা করলেন আসবো এটা তো আমি করতে পারি না তখন তারা বলল যে এখন তাহলে একজন আলেমের কাছে যাইতে হয় তাহলে ফয়সালা আসি দেখেন আলেম তো হলো কি গনক হেজাজ আলাকে গনক একজন আসে এই বড় আলেম তার কাছে চলেন হেদাত বলতে তখন হয়তো এদিকে বোঝানো হয়েছে তখন তার কাছে গেলো গিয়ে তার কাছে মতো আস কিনা তখন সে বলল যে কাজ কর তোমাদের মধ্যে দিয়েতের পরিমাণ কি মানে কেউ যদি কোন মৃত্যুদণ্ড কার্যকরী করতে হয় তাহলে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে হলে কয়টা উঠ দেওয়ার নিয়ম কানুন তোমাদের সমাজে প্রচলিত আছে মনে করে একজনের খুন করেছে খুনের বদলায় আইদার খুন হবে নতুবা রক্ত রক্ত কি বলে দেবে সেটা পরিমাণ কত বলে যে দশটা উট কথা দশটা উঠে একটা পাল্লা বানাও দাঁড়িয়ে পাল্লা বড় করে একটা পাল্লা বানাও এক পাল্লাতে আব্দুল মত নাম উঠাও তারপরে আরেকটা বা অথবা পাল্লা না বানিয়ে ওই যে তাদের ইয়ে আছে যে যেখানে তারা গণকদের কাছে গিয়ে মক্কায় নাম লেখায় সেই জায়গায় দশটা উঠে লেখে কাগজের মধ্যে দেওয়া দশটা উঠ দিয়ে দেওয়া দেখা যায় সেখানে যে দশটা উটের পরিমাণ ভারী হয়ে গেছে পাল্লার মতো আবদুল্লা তুলনায় তাহলে সেখানে তোমরা দশটা উঠ কোরবানি করে দাও তার পরিবর্তে এটা রক্তমূল্য হয়ে যাবে আর যতক্ষণ না হয় ততক্ষণ আরো দশটা দাও বিশটা হলে না আরো দশটা দাও এভাবে করতে করতে যতক্ষণ না হয়েছে ততক্ষণ দশটা করে দিতে থাকবা এক পর্যায়ে যখন একশোটা দেওয়া হলো তখন গিয়ে দেখা গেল যে পাল্লা ভারী হলো তার মানে একশোটা দিলে আর তার তাকে জবাই করতে হবে না তো তখন আব্দুল মোতালে রাজি খুশি হয়ে একশোটা জবাই করে দিলেন আবদুল্লাহ কে বেঁচে গেলেন আবদুল্লাহ এবং এই গোষ্ঠটাকে পরবর্তী পর্যায়ে ভাগ করে দিলেন সমস্ত মানুষের জন্য অ্যালাউ করলেন এবং পশু পাখিকে বনে জঙ্গলে পাহাড়ের মধ্যে অনেকগুলো ছিটিয়ে ফেলে দিয়ে আসলেন এই আবদুল্লা বেঁচে গেলেন এরপরে আবদুল্লা বড় হয়েছেন এখন আবদুল্লাহকে বিয়ে করানোর জন্য আব্দুল মোতালী বনস্ত কোনো কোথায় বিয়ে করাবেন কোরাইজ বংশের একটি শাখা মদিনা চলে গিয়ে সেখানে হয়ে তাই ওখানে একজন ভালো পরিবারের একটি মেয়ে আছে আহ মেয়ে এই খবর তারা জানতেন তারা মাঝে মাঝে মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কায় দেওয়া আসা করতেন ওই মেয়েটাকে চুজ করলেন আবদুল মোতালের তার ছেলে আবদুল্লাহ জন্য। দুই দিক থেকে নবী করিম সাল্লা কোরাই বংশের ধারা পেলেন এবং মদিনার আবার বরকত পাওয়া গেল আছেই এদিক থেকে আল্লাহ তালা ওনাকে ওনার মা মিলিয়ে দিলেন বিয়েসাদী হয়ে গেল এরপরে এক পর্যায়ে দুনিয়াতে আসার আগেই আবদুল্লাহ ওনার পিতা দুনিয়া থেকে চলে গেলেন অতপর নবী করিম সাল আলামের জন্ম হলো এখন এই যে ঘটনাটা ঘটেছে ওনার জন্মটা কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এবং কোন হয়েছে আরবদের কাছে তখন সন টনার নাই তখন তাদের কাছে গনার জন্য তারা চিন্তা করতেও যে একটা মহা ঘটনা কি আছে ওইটা অনুযায়ী তারা রেফার করত। কারণ আরব দেশে সন পঞ্জিকা ক্যালেন্ডার এগুলার কোন অস্তিত্ব ছিল না তখন আমুল ফিল হাতির বৎসরের এই ঘটনাটা অনেক বড় ঘটনা তো এর আগে যখন যত ঘটনায় হয়েছে তখন তারা হাতির ঘটনার রেফারেন্স দিত যে হাতির ঘটনার ছয় মাস আগে অমুকের জন্ম হয়েছে হাতির ঘটনা তিন বছর আগে অমুক মারা গিয়েছে হাতির ঘটনা পাঁচ বছর পরে অমুকের জন্ম হয়েছে তে এভাবে করে তারা হিসাব করা শুরু করতো তো নবী করিম সালাম যখন মায়ের পেটে কেবল উনি মায়ের পেটে দুই মাসের খালতে আছেন দুই মাসের খালতে আছেন কেবল ওই সময় তার পিতার ইন্তকাল হয়ে গেল ওকে রহমতুল্লা ইমাম বলেন অফতুল্লি ওফাত এটা নিয়ে একটা দুই মাসের খবর এসেছে আবার কোন কোনো জায়গায় কেউ কেউ বলেছে জন্মের পরে আবদুল্লা মারা গেছেন কিন্তু অধিকাংশ ঐতিহাসিকদের দৃষ্টিতে নবী করিম সালাম জন্মের আগেই আবদুল্লাহ ইন্তিকাল হয়ে যায় এবং তিনি ইয়িম হিসেবে দুনিয়াতে আসেন সে কথাটা একটু দলিল পাওয়া যায় সুরা আহ আল্লাহ কি বলেছেন আলাম আল্লাহ কি আপনাকে পান নেই এতিম হিসাবে মানে আপনি কি দুনিয়াতে এতিম হিসাবে আসেননি তখন আল্লাহ তালা আপনাকে জায়গা করে দিয়েছেন আব্দুল মোতাল এর কোলে তারপরে আবু তালেব দায়িত্বে নিয়েছেন এগুলো আছে। তুফি আব্দুল্লাহ ওয়ালিদুর রাসুল্লাহ ছিল পঁচিশ বছর পরে আবদুল্লাহ ইন্তিকাল হয় আর নবী করিম সাল আলামের জন্ম হয়ে যায় ওনার জন্ম যসীম হয় এইটার ব্যাপারে কোন কোন রেওয়ায় আসছে যে রবির আউ্বল মাসের বারো তারিখে হাতির বছর ওনার জন্ম হয় কত শত সন এইগুলার কোনো হিসাব নিকাশ তাদের কাছে ছিল না তখন তার হাতির বছরের আগে পরে এভাবে তারা হিসাব করত। এবং ওনার জন্ম যেখানে হয় সে আবে বনি হাসেম বনি যে এলাকাটা ছিল উপত্যকা ছিল সেখানে ওনার জন্ম হয় জন্মটা হয়ে যায় যে বারে বারটার কথা খবর আছে কিবারে জন্ম হয়েছে সোমবারে ওকে এখন এই সোমবারের ব্যাপারে একটা হাজিসা সহি মুসলিমে ওনার জন্ম যে সোমবারে হয়েছে এই হাদিসা সহি মুসলিমের হাজিসে প্রমাণিত ওনাকে একবার জিজ্ঞাসা করলেন এক সাহাবি ইয়ারাসুল্লাহ সোমবারের রোজা রাখার ব্যাপারে কি কোনোবারে তো কোনো দোষ নাই রোজা রাখার ক্ষেত্রে খারাপ দিন হলে কি আল্লাহ আমার ওই দিন দুনিয়াতে পাঠান নাকি আর ওই দিনই আমার কাছে প্রথম অহি এসেছে এরপরে আহ আরেকটি হাদিসে এসেছে কায় সে মারা দিয়ে আনহু তিনিও মকায় জন্ম হয়েছিল তিনি বলেন আনা আমি এবং রসুল দুই জনেই এই হাতির বৎসর জন্ম নিয়েছি এখন অনুযায়ী আহ জন্ম হয়েছে মাসে সেটাও হচ্ছে একটা মোটামুটি কিছু রেওয়াজ ক্ষেত্রে পাওয়া যায় এরপরে আসে যে ওনার জন্মের আগেই আল্লাহ তালা কিছু আলামত কিছু সুলক্ষণ তুলে ধরেন তার মধ্যে একটা হচ্ছে জহুর নুর উন্মিন আসাম একটা হাজিস এসেছে আল্লাহলা কাছে আমি লেখা আছে আল্লাহ লেখা আছে এমনকি আদমা আলাই তখনও মাটির মধ্যে আছেন তিনি তখন মাটির হালতে আসেন তখনো রুহ আসেনাই ওনার মধ্যে ওই সময়ই আমি আল্লাহর কাছে নবী হিসাবে আসি এটা কি রসুল্লা সাল্লা আগে জানছেন না পরে জানছেন পরে জানছেন এই যেন জন্মের পরে ওহিনাজির হওয়ার আগ পর্যন্ত তিনি কি জানতেন তিনি ওহির পরে কথাগুলো আমাদেরকে বলেছেন উম্মতের কাছে যে এইভাবে পরে আল্লাহ ওনাকে জানিয়েছেন যে আপনাকে তো খাতাম না সৃষ্টির আগে আমি লিখে রাখছি আদম আলাইসালামকে সৃষ্টি কেবল হচ্ছে ওই সময় ফাইনাল করেছি যে আপনি হবেন আখিরি নবী ওরকম তারপরে তিনি বলেন যে আমার নবী হওয়ার খবর দুনিয়াতে প্রথমে কিভাবে আসে এক নম্বরে দাওত আবি ইব্রাহিম আমার দোয়া করেছিলেন মক্কাতে রেখে হ্যাঁ শহরে কি দোয়া করেছিলেন রাসুল আল্লাহ তাই এখানে তাদেরকে রসুল পাঠান তাদেরকে পবিত্র করবে তাদেরকে এ বাদত এই দোয়া তিনি করে গিয়েছিলেন মক্কা ছাড়ার সময় সেই দোয়ার ফল হচ্ছে আমি ওই আনসার করেছেন আল্লাহ আমাকে দিয়ে ইব্রাহিমের মধ্যে ইয়া তিম আহমদ আমি সেই মোহাম্মদ আহমদ একই রুট থেকে আসা ইয়া উম্মি আল্লা অদ আতনি আন্নাহু কুসুরু যখন আমাকে যে মুহূর্তে প্রসব করছেন দিচ্ছেন তিনি দেখতে পেলেন তার থেকে এত নূর বের হয়েছে এবং সেই নূরের আলোচিত আমার মা দেখতে পেয়েছেন যে আহ সাম দেশের প্রাসাদ গুলো করছে ওই নূর দ্বারা এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে নূর এত আলোকিত হয়েছে একটি হাজিস এসেছে সাহবাই আপনার কারণ ইত্যাদি তখন তিনি বললেন আমার খবর তো হচ্ছে দা অত আবি ইব্রাহিম ইব্রাহিম আল্লাহাম আমাদের জোয়া করেছিলেন তার আনসার বসরা আল্লাহ সুসংবাদ ও রা আত উমাল বি আর এই রেওয়াতে আসছে মা জন্মের সময় না জন্মের আগেই যখন প্যাটে ধারণ করেছিলেন মা তিনি স্বপ্নে দেখলেন আমার মার প্যাট থেকে এমন নূর বের হয়েছে যে নূর বসরা এলাকায় যেটা হয়তো এখন বসরা বলে শাম ইরাকের ওই জায়গার এলাকার বাড়িঘর বালাখানা গুলো পর্যন্ত দেখা যাচ্ছে ইমাম কাহি রহমতুল্লাহ আলাই তিনি সিরিয়ার দেশের লোক ছিলেন তিনি বলেন শাম দেশের কথা কেন স্পেশালি সিরিয়ার কথা উল্লেখ করা হয়েছে কারণ নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এর এই শাম অনেক নবীদের দেশ ফিলিস্তিন সহ আর এই পৃথিবীতে ইসলামের যখন শেষ দিনগুলো আসবে শেষ দিনে ইসলামের দুর্গ কোথায় হবে শাম এলাকায় কে আমাদের আগে ঈসা আলাহাম এবং ইমাম মাহাদি এই জন্য ওই দেশটাকে দেখানো হয়েছে এই নবীর আখির উম্মতেরা ইসলামের কেন্দ্র সেখানে বানাবে এজন্য আর একটি রেবাই এসছে একজন সাহাবি তিনি মদিনার বাসিন্দা তিনি বলেন যে আমার বয়স যখন আহ কি আট আর আমি তখন প্রায় কৈশোর থেকে যৌবনে পদার্পন করা মানে কিশোর বয়সে আছি এখনো যৌবনে যাই নাই আমি তখন যা কিছু শুনি আমি বুঝতে পারি আলা উত বে ইয়াস আমি একদিন শুনতে পেলাম মোদিনায় তিনি তো মদিনার বাসিন্দা মোদিনার কিছু ইহুদে ছিল মদিনার ইহুদদের কেউ কেউ জানতে পেরেছে যে আখিরি নবী আসা টাইম হয়ে গেছে একদিন চিৎকার করে একটি দুর্গের উপরে একজন ইহুদি চিৎকার করে বলছে ইহুদি তোমরা সবাই জমায়েত হাত সবাইকে জমায়েত করছে যখন সবাই বলে যে কি হয়েছে তোমার কেন ডাকছ আমাদেরকে তোমার তো কোনো বিপদ আফদ দেখি না বিপদ আফদ দেখলে মানুষের চিৎকার করে কলা তলা আল্লাহ নজমু আহমদ আল্লাহি সে ইহুদিটা বলছে আজকে রাত্রে আহমদের নহমদ হচ্ছেন আজকে রাত্রে আমি তোমাদেরকে খবর দিচ্ছি কোথায় আর জানে না সে কিন্তু তার দুনিয়াতে আগমন হয়ে গেছে সে একটা নূর দেখতে পেয়েছে আরেকটা হাজি সে এসেছে মা বলছেন যে আমি যখন আমার সন্তান থেকে প্রসব করেছি সে আর বাকি বাচ্চাদের মতো দরতা বাচ্চা যেভাবে আসে এরকম করে আসে বিল দুনিয়াতে আর উচ্চ করে উনি আসছেন দুনিয়া থেকে এভাবে বাচ্চারা তো পা দিয়ে আসে তিনি এভাবে মাথা দিয়ে এসেছেন জমিনে পড়েই হাত দুটো এভাবে শেষদার হালতে আর উচ্চ আকাশের দিকে তিনি তাকিয়েছেন